আসসালামুকুম রহমত আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল রসুলিল্ আউজবিল মিনশীম বিসমিল রহমা রহিম আলিফলি দলিকা বুলী হদমতক ওমিনুকীম না সাল ওয়ামিমা রাজকনা হোম ইউনফিক পিস টিভি বাংলার দূরের কাছের সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনে বিজ্ঞানের নির্দেশনা অথবা আল কোরআনে আল্লা সুবাহান হাত মানব জাতির জন্য যেসব বিজ্ঞানময় নিদর্শন আলোচনা উপস্থাপন করেছেন এর আলোকে আল্লা সুবাহান হাত কোরআনকে হৃদয়ঙ্গম করা উপলব্ধি করা এবং এ থেকে জ্ঞান অর্জন করার বর্তমান সময়ের যে সময়ের প্রেক্ষিত এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লা সুবাহান হাত আলা এই কোরআনকে মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন গোটা বিশ্বের জন্য এর ব্যবস্থা এর বিধান সকল যুগে সকল বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা স্বয়ং আল্লাহ সুবাহান ওয়াত কোরআন সম্পর্কে পবিত্র কোরআনে যে মূল্যায়ন করেছেন যে নির্দেশনা যে আয়াত নাজিল করেছেন তা থেকে এটি স্পষ্ট অত্যন্ত মহাবিজ্ঞময় জ্ঞান ভাণ্ডার এবং সকল জ্ঞানের উৎস এই মহাগ্রন্থ আল কোরআন বালহুয়া কোরআন মজিদ আমরা এরই ধারাবাহিকতায় ইতিপূর্বের আলোচনাতে সুরাতুল ফাতেহায় বর্ণিত বিজ্ঞানময় নির্দেশনাসমূহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি সোরাতুল বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে বড় যে সুরাটি আমরা এই সুরাটি নিয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে চলছি ইতিমধ্যে আমরা পবিত্র কোরআনের এই সুরাটির বিশেষ করে আয়াত সংখ্যা এতে বর্ণিত বিজ্ঞানময় আয়াতের সংখ্যা এবং এর প্রতিটি শব্দে শব্দে আল্লা সুবাহানো তালা আমাদের জন্য যে নির্দেশাবলী নাজিল করেছেন আমরা এই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি পবিত্র কোরআনের এই দীর্ঘতম সোরাটির ভিতরে সরাসরি বিজ্ঞানভিত্তিক যে আয়াতের সংখ্যা প্রায় ২৫ থেকে ৩০টির ঊর্ধ্বে এবং বিভিন্ন বিষয়ের জ্ঞানের যে ইঙ্গিত করা হয়েছে এই ধরনের আয়াতের সংখ্যা প্রায় এক শতর ঊর্ধ্বে এই সোরাটি ফজিলতের দিক থেকেও সম্মানের দিক থেকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরাটির শুরুতে আল্লা সুবাহানা ওয়াত আলিফিলাম মিম এই ধরনের কর্তিত শব্দ নাজিল করে বিশ্ব মানবের জন্য যেন একটি বিশাল চ্যালেঞ্জকে ছুড়ে দিয়েছেন যে হে মানব সম্প্রদায় তোমরা যারা এই কোরআনের ব্যাপারে সন্দিহান অথবা কোরআনকে আল্লাহর কালাম বলতে তোমাদের যাদের মুখে বাধে। যারা কোরআনকে আল্লাহর কালাম বলে স্বীকার করতে চাও না तर निदर्शन जो कर विक्षिप्त अक्षर समन्वय पवित्र पुरा कुरानर भसाधारण गणितिक हिसाब सूचना स्थापन जै साधारण मानुषर ज्ञान सेपारग जे शब्दगुल प्रमाण कर आल्ला सुबहान तलार कलम आल्ला सुबहान जे रम सकल सृष्टिर ऊर्धे তার সাথে তুলনীয় কোনো সৃষ্টি আল্লাহ সুবাহ এই সমগ্র বিশ্ব জগতের ভিতরে সৃষ্টি করেন নেই কামলিহি সদৃশ তার অনুরূপ সুবাহ তার সাথে কাউকে উদাহরণ মেশাল অথবা সাদৃশ্য বর্ণনা করা যেমন অকল্পনীয় অসম্ভব এবং যেটি একটি মারাত্মক ভ্রম একটি সবচেয়েতে বড় মিথ্যাচার আল্লা সুবাহান ওয়া তালা সম্পর্কে ওয়াহাদ যিনি এক অদ্বিতীয় সমগ্র বিশ্বের একক মালিক এবং স্রষ্টা ঠিক তার কালাম কোরআদ এর সঙ্গেও পৃথিবীর কোনো কালামের কোনো বাণীর অথবা কোন ভাষার সঙ্গে কোনো প্রকারের সাদৃশ্য উপমা অথবা তাকে তার সঙ্গে তুলনীয় করে উপস্থাপন করা এটিও একটি সবচাইতে বড় অপরাধ এবং একটি সবচাইতে বড় ভ্রম কোরআনের ভাষা সাহিত্য মাধুর্য এটি কোরআনের তার নিজস্ব স্বাতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত কোরআনের ছন্দময় উচ্চারণ কোরআনের শব্দের ব্যঞ্জনা কোরআনের ভাব ও ভাষার গভীরতা এটি কোরআনুল করিমের একক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সঙ্গে পৃথিবীর কোনো রচনার সঙ্গে তুলনা করা চলে না অনুরূপভাবে আল কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবাহান ওয়া তালা যেসব জ্ঞানের সন্ধান দিয়েছেন যেসব জ্ঞানের সূত্র সূচককে মানুষের সামনে উন্মোচন করেছেন দিক নির্দেশনা দিয়েছেন সেই জ্ঞানগুলোকেও জগতের কোন জ্ঞানের সঙ্গে তুলনা করা মানব আবিষ্কৃত কোন জ্ঞানের সঙ্গে তাকে সামঞ্জস্যপূর্ণ বলা এটিও একটি মস্ত অপরাধ এজন্য জন্য আল্লাহ সুবাহান ওয়া তালা যেরকম কোন কিছুর সঙ্গে তুলনার ঊর্ধ্বে কোরআনুল করিম আল্লাহ এর ভাষা এর আয়াত জগতের অন্যান্য সব ভাষা সব সাহিত্য অথবা সাহিত্যে কর্মের সঙ্গে তুলনা করা অন্যায় এবং একটি অপরাধ সম্মানিত দর্শক শ্রোতা আমরা কোরআনুল করিমের এই মাহাত্ম এই মর্যাদা এই বিশাল গুরুত্ব আলোচনার সাথে আমরা এবার ভিতরে যে বিজ্ঞানময় আলোচনার সূচনা করা হয়েছিল আমরা ফিরে যাব। ইতিপূর্বের আমাদের অধিবেশনগুলোতে আমরা অদেখা জগতের উপরে বিশ্বাসী স্থাপন করার কথা বলেছিলাম যেটিকে কোরআনের একটি ছোট্ট শব্দের মাধ্যমে আল্লা সুবাহান ওয়া তালা গোটা মানব জাতির সামনে এই রহস্যকে উন্মোচন করেছেন আল্লা সরল সহজ ইমানদার যারা বিশ্বাসী যারা তারা আল্লাহ সাহান এই অদৃশ্য জগৎ সমূহের সন্ধান যখন কোরআন উপস্থাপন করে তখন তারা বিনা বাক্যে সেই কথাগুলোকে বিশ্বাস করে আনয়ন করে। আর মুক্তৃত তারাই যারা নিজেদেরকে বিভিন্ন বিভ্রান্তি নিজেদেরকে বিভিন্ন পাপাচার থেকে সংরক্ষণ করে নিজেরা একটি সহজ সরল বিশ্বাসে আল্লাহ সুবাহানুয়া তালার প্রতি আত্মনিবেদিত হয় এদের পরিচয় দিতে গিয়ে এবং সেই বিশাল জগৎ সম্পর্কে আল্লাহ সুবাহানুয়া তালা তার আমি আলহমুদসাল্লাম সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাধ্যমে দিয়েছেন এই সরজ সহজ প্রকৃতির মুত্তাকি ব্যক্তিগণ সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করেন একটি বিশ্বাস যেভাবে একজন মানুষকে তার মানসিক শক্তি এবং দৃঢ়তা দান করে এই ইমানে পরিপুষ্ট একজন মানুষের কল্যাণের জন্য আল্লা সুবাহ যে ব্যবস্থাটি দান করেছেন পবিত্র কোরআনের ভিতরে প্রায় আশিটি জায়গায় যে বিষয়টিকে অনুশীলন করার জন্য যে বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে সেটি ইসলামের দ্বিতীয় ভিত্তি যার উপর ইসলাম নামক এই শান্তির দিন প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে পাঁচটি বিষয়ের তার দ্বিতীয় বিষয়টি হচ্ছে দুই নম্বর বিষয়টি হচ্ছে সালাদ আল্লাহ সুবি আনোয়া তালা বলেন ওয়ায়ুকি মুন আলাদ যারা নামাজ বা সালাদ প্রতিষ্ঠিত করে সালাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হচ্ছে সালাত যে বান্দা সালাত আদায় করে না আল্লা সুবাহান ওয়াতালার সঙ্গে তার যোগ সূত্র ছিন্ন হয়ে যায় সালাত হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যম সালাতের ভাষা আল্লা সুবাহান ওয়াতার সঙ্গে কথোপকথনের ভাষা সালাতে দাঁড়িয়ে যখন একজন মানুষ সৌরাতুল ফাতিহা পাঠ করে তখন সে আল্লা সুবাহানুয়া তালার সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হয় এটি মানুষের জন্য সবচাইতে বড় সফলতা কে মানুষের স্রষ্টা কেন তাকে সৃষ্টি করা হলো এই বিশাল সৃষ্টি জগতে মানুষের অবস্থান কোথায় এই মানুষকে সকল নিয়ামত ভোগ করার অবাধ স্বাধীনতা কেন দেওয়া হয়েছে আজ মানুষ পৃথিবী সবচাইতে উত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে আজ মানুষ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতগুলোকে তাদের জীবন উপকরণ হিসাবে ব্যবহার করছে আজ মানুষ পৃথিবীর সবচাইতে আরাম জীবন জীবনযাপন করছে মানুষের জন্য আকাশ থেকে শান্তির বাড়িধারা বর্ষিত হচ্ছে এই মানুষের জন্য মাটির বুকচিরে সবুজ শ্যামল বৃক্ষ তরুলতা সৃষ্টি হচ্ছে এই মানুষের জন্য গাছের डाल फेटे से भिन्न प्रकार फल फूल प्रस्फुटित हे मानुषर आल्लासुबहन समुद्र नदीपथ तरह कलतान तर स्रोत के नमन दिए मानूषता दिए विचरण करते आल्लासुबहन मानुषर जन जमीन के विछानार मत बिछिए दिए मानुष से अबाधे शांतिपूर्ण भाव इच्छे मत বিচরণ করতে পারে আল্লা সুবাহনওয়াতা এই মানুষের জন্য রাতের আকাশকে তারকা পুঞ্জ দিয়ে শুষোভিত করেছেন এই মানুষকে আল্লা সুবাহানহা তালা জমিনের বুকে উৎপন্ন সকল উপকরণ তার জীবনের জন্য গ্রহণ করার অনুমতি দিয়েছেন এত কিছু আল্লা সুবাহান হওয়া তালা তাকে কেন দান করেছেন নিশ্চয়ই এই সব নিয়ামতের পিছনে সৃষ্টিকর্তার কিছু একটি দাবি আছে আর সেই দাবিটি হচ্ছে সালাত, তথা নামাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসব আশা করি আমাদের এই আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभाव असचेतन जीवन जापन धर्म के भूलतन एवंकरण जथाथ तथ्य पेते सक क्षेत्रे हमें संग्राम कर सत्य प्रकाश करते कारण यहां अपन अधिकार और हमार दायित सत्यता बना देख सत्य उन्मोचन প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহ পড়তে বললেন যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে अनुष्ठान, एशो आज रात, सकाल साढ़ I am I'm so blessed to be with them I don't know about you I know about me I'm proud cause I'm known it's me everywhere I see been on TV people talking trash about the way I be but what they all hate. They Watch Little Wonders at their best. Bishoy Shishura, today's <laughs> showtime is <laughs> a great show. Shokal Agarotay, Bangladesh, <laughs> Peace TV, Bangladesh. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. I'm Ralu Chonay Abar Fireshichi. Allah subhanahu wa ta'ala, Quranul karemer, ज्ञानमय इंगित बह जोगोपयोगी समयोपयोगी जे समाधानमक आलोचना कुररे निहित आंबाई विषयटी अपन सामने उपस्थापन करार चेष्टा करीम के अल्लाह सुब्हान वाल आज थे प्राय दे हज़ार बसर आगे विश्वनबी महम्मदुर रसोल्ला सल्लाह अलहीसल्लम नाजिल कर সেই সময়ের সমাজ সেই সময়ের শিক্ষা সেই সময়ের মানুষের জ্ঞান সেই সময়ের মানুষের চিন্তা ভাবনার সঙ্গে কোরআন ছিল সাংঘাতিকভাবে অত্যন্ত সহায়ক সামঞ্জস্যপূর্ণ এবং তাদের জন্য ছিল আলোকবর্তিকা সময়ের পরিক্রমায় শত বছর পরে এসে মানুষ যখন জ্ঞান বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করলো দেখা গেলো কোরআন সেখানে তাদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে আরও শত বছর এগিয়ে যখন মানুষ বর্তমান সভ্যতায় পৌঁছে গেল জ্ঞান ও বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কারগুলো যখন মানুষকে অভিভূত করে তার জীবনের ভিতরে এক গতিময়তা এনে দিল কোরআন সেখানেও দাঁড়িয়ে বলল তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমার ভিতরে রয়েছে তোমাদের জন্য অনেক অনেক নিদর্শন চিন্তাশীল মানুষের জন্য আল্লাহ সুবাহর এই সবের ভিতরে রয়েছে অসংখ্য নিদর্শন আর আজ যখন আমরা কোরআন বিষয়ক আলোচনা শুনছি এই বিজ্ঞানের চরম সাফল্যময় সময়ে সেই সময়েও কোরআন এই বিজ্ঞান জগতের পাশে দাঁড়িয়ে বলছে তুমি বর্ণিত এই কোরআনের প্রতিটি বিষয়কে বিজ্ঞানের দৃষ্টিতেও যদি বিশ্লেষণ করো তাহলে দেখবে সেখানে অবাক বিস্ময়ে বিস্মিত বিস্ফারিত নেত্রে তোমাকে আশ্চর্য হয়ে বলতে হবে যে এই কোরআনের আলোচনা চূড়ান্ত সঠিক এবং সমগ্র বিশ্বের জন্য এক অভাবনীয় সে পথ প্রদর্শক আল্লা সুবাহ এই কোরআনুল করিমকে মানবজাতির জন্য তাই নাজিল করেছেন আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক মানুষের বহুবিধ রহস্য উদ্ঘাটনের ইতিহাস অথবা বিজ্ঞানের এই জলজন্ত এই আবিষ্কারগুলোকে দেখে আমরা অনেক সময় হতবাক এবং আশ্চর্য হয়ে এই বিজ্ঞান জগৎকে আমরা ধন্যবাদ দিয়েছি যখন বিজ্ঞান আমাদের কাছে এসে আবিষ্কার করে বলছে যে দৃশ্যমান এই বিশাল সৌরজগতের বাইরে যে সায়াপত গ্যালাক্সি আছে সেখানে রয়েছে অসংখ্য অগণিত নক্ষত্র যাদের গতি প্রকৃতি আমাদের সাধারণ জ্ঞান এবং দৃষ্টি দিয়ে অবলোকন করা অনুমান করা সম্ভব নয় শক্তিশালী दूर दृष्टि सम्पन्न टेलिस्कोपर मे आविष्कृत्य गज्ञान के धन्यवाद दिए जगतवास एट बड़ एक आविष्कार मानुषर संगे सृष्टिकरतार जो गभर सम्पर्क मानुषर संगे सृष्टिकरतारे दबी मानुष के सृष्टि करार पिछने आल्ला सुबह तरह जो उद्देश्य এবং মানুষের সঙ্গে আল্লাহ সব তালার সম্পর্ক স্থাপনের যে মাধ্যম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একথা চ্যালেঞ্জ করে বলি এই যে সম্পর্কটি উদ্ঘাটন করা আবিষ্কার করা সন্ধান দেওয়া গোটা বিশ্বের মানুষের কাছে সহজ পথটি বাতলে দেয়া জগতের বহু রহস্যময় আবিষ্কারের ভিতরে এই আবিষ্কারটিকে সবচেয়ে বড় আবিষ্কার নয় কোন পথে সেই সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে কোন পথে জীবনের সাফল্যতা আসবে কোন আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর হক পাওনা সৃষ্টিকর্তার দরবারে আদায় করা হবে এই বিষয়গুলোকে নিয়ে একজন বিবেকবান মানুষ একজন বিশ্বাসী মানুষ তাকে অবশ্যই নীরবে ভাবনা করার প্রয়োজন আছে আমরা এই ক্ষেত্রে একটি কথা বলতে চাই আমাদের এই আলোচনা আমরা আশা করবো ইনশা আল্লাহ একজন বিশ্বাসী ইমানদার মানুষের বিশ্বাসকে আরো মজবুত করবে সুপ্রিয় দর্শক শ্রোতা কোনো অবিশ্বাসীও যদি এই আলোচনায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে তার মনে একটি অন্তত প্রশ্নের সৃষ্টি হবে আমার জীবনের উদ্দেশ্য কি, এই জীবনটা কি নিছক ছেলে খেলার মতো এই জীবনটা কি শুধুমাত্র আনন্দ উৎসব খেলাধুলা খাওয়া দাওয়া অথবা সেই জীবনের জৈবিক চাহিদাগুলো পূরণ করার মধ্যেই সীমাবদ্ধ একজন অবিশ্বাসী মানুষ কোরআনের এই প্রশ্নটিকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন অথবা সামান্য একটু সময় যদি তিনি তার চিন্তার জগতে একটি প্রশ্নের সৃষ্টি করেন তাহলে অবশ্যই সেখানে এই প্রশ্নটি সৃষ্টি হতে বাধ্য নিশ্চয় মানুষের জীবন কোনো হেলাফেলা তুচ্ছ তাচ্ছল্য অথবা বস্তুবাদীদের ধারণা মতো কোনো সামান্য তুচ্ছ বিষয় নয় বরং এই জীবনের মূল্য জগতের সব কিছুর চেয়ে অনেক বেশি আর জীবনের উদ্দেশ্য আল্লা সুবাহানওয়ালাকে খুঁজে বের করা আল্লা সুবাহানার প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করা সর্বশ্রেষ্ঠ আনুগত্য সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ আল্লা সুবাহানুয়া তালার সঙ্গে যোগাযোগের মাধ্যম হৃদয় জগতের অনুভূতি জগতের অব্যক্ত বাসনা প্রকাশ করার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া উপস্থাপন করার যে মাধ্যম এই মাধ্যমটির নাম হচ্ছে সালাত, নামাজ। আমাদের উপমহাদেশের প্রচলিত শব্দে আমরা সহজে বুঝে থাকি নামাজ। মুসলমানদের জন্য আল্লাহ সুহানুমা বিশ্বাসীদের জন্য আল্লাহ সাহানু তাহলে এই সালাদকে দৈনিক পাঁচ বার বাধ্যতামূলক আবশ্যকীয় কর্ম হিসাবে আল্লাহ সুবাহান তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন তাকে সাত আসমান অতিক্রম করে উর্দ্ধ জগতে আল্লা সুবাহান মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন আল্লা সুবাহান মাটির মানুষকে পৃথিবীর মানুষকে মেহমান করে আমন্ত্রণ জানিয়ে হাজরত ইব্রাহিল আলহি সালাতামের মাধ্যমে অতি স্বল্প সময়ে বিশ্বজগতের এই সৃষ্টি জগতের সকল সীমানাকে অতিক্রম করে আল্লা সুবাহান তার নিজস্ব জগতে যখন ডেকে নিয়ে গেলেন যাকে আমরা ইসলামের ভাষায় বলে থাকি রাজ উন্নী সাল্লু আলহিসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ রজনীতে আল্লাহ আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম মাটির পৃথিবীর অধিবাসীদের জন্য যে উপহারটি নিয়ে এসেছিলেন আল্লাহ রব আলমিনের নিকট থেকে এই অমূল্য মহামূল্যবান উপহারটির নাম হচ্ছে সালাদ এটি একটি অত্যন্ত বিজ্ঞানময় আল্লাহ সুবিধার বান্দাদের জন্য সুনির্দিষ্ট করে দেওয়া ইবাদতিন এর মাধ্যমে বান্দার যেমনই হলৌকিক কল্যাণ এই বৈষয়িক জীবনের ক্ষেত্রে তার আচরণিক তার চিন্তা চেতনার জগৎ মানুষের বিশেষ করে যে ক্ষেত্রগুলো অতীব গুরুত্বপূর্ণ তার চিন্তার জগৎকে পরিচ্ছন্ন রাখার একটি উত্তম মেডিসিন ব্যবস্থাপনা একজন মানুষ তার চিন্তাকে সুস্থ রাখতে পারে আল্লাহ সব তালা মানুষের জন্য এই সালাদকে এভাবেই গুরুত্ব করেছেন যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে সেই অবস্থায় তুমি সালাত আদায় করবে যখন দেখবে যে না তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম নও তাহলেও তুমি সালাত পরিত্যাগ করবে না বরং তুমি সালাদকে বসে বসে আদায় করবে তোমার জন্য সালাত অবদারিত তুমি যেন স্রষ্টার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে না পড়ো আল্লাহ সব তালা মানুষের জন্য এই বিধানটিকে এতটাই গুরুত্বপূর্ণ করেছেন যদি তুমি অচল হয়ে যাও বসেও থাকতে না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে সালাত আদায় করো সর্বশেষ যদি এমন অবস্থা হয় যে তুমি শুয়েও সালাত আদায় করতে পারো না তাহলেও তোমাকে সালাত কতটা গুরুত্বপূর্ণ বিষয় মানব জাতির জন্য আল্লাহ সব হানার কত বড় নিয়ামত এবং আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করার কত বড় মাধ্যম বর্তমান যোগাযোগের এই অভাবিত সাফল্যময় বিশ্বে আমরা যদি বলি সালাত হচ্ছে বান্দার জন্য আল্লা সুবাহানওয়াতার শ্রেষ্ঠ এক যোগাযোগ মাধ্যম নিয়ামত যে সালাত আদায় করে সে স্রষ্টার সঙ্গে সম্পর্কিত থাকে যে সালাত আদায় করে না সে স্রষ্ট থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে যায় সে যেন অন্ধকারে হারিয়ে যায় আর মানব জীবনের এটি হচ্ছে সবচাইতে বড়ো বিপর্যয় যে সৃষ্টিকর্তা থেকে হারিয়ে যায় অন্ধকারে এক কঠিন ধ্বংসের ভিতরে আল্লা সুবাহানওয়া তালা আমাদেরকে হোরানের এই শিক্ষাগেরি দয় অঙ্গম করে আল্লাহসুবহানো আতা আলার দিকে আমাদেরকে আত্মসমর্বন করার ত ফিক দান করন। পরবর্তী পর্ব দেখারা মন্ত্রণ জানিয়ে এই পর্বের এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছে আসালা মু আলাইগম ও আহমতুল্লাহ বাবারাকাত।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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इन शिक्षा साधारण उदाहरण आज रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पिस